খুবই নির্ভরশীল ছিলেন ইসলামে কিন্তু তারা খুঁজে পেয়েছে যে একজন মানুষকে ভালো পথে চলার জন্য মহিলাদের আরো অনেক পথ নির্দেশনা জানার জন্য দেখুন ইসলামের নারী প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা পাঁচটায় আপন সম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় সলিউশন ফর আসসালাম আলাইকুম আহমতুল দূরের এবং কাছে অসংখ্য দর্শক ভাই বোনদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন কোরআন কেন্দ্রিক আয়োজন আসুন কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি কোরআন দিয়ে জীবন গড়ার এই প্রয়াসে আপনারা যারা শরিক হয়েছেন টেলিভিশনের পর্দার সামনে পৃথিবীর যে যেখানে আছেন না কেন সবার জন্য নিশ্চিত করেন আমাদের আলোচনা করছি আমরা সুরাত হজাব থেকে সুরাতুল্লাহ নম্বর আপনার ৪৫ নম্বর আয়াত থেকে আমাদের আলোচনা শুরু হবে যেখানে আল্লাহ সুবাহ আল্লাহ নবী মুহাম্মদ রসুল্লাহ আলহিমের জব ডিসক্রিপশন তার কি দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন সেই সম্পর্কে আল্লাহ কথা বলছেন কহিদ ই মুবশ র ও নদীরা ইনী শির মুমিনী বি কবীরা وَلَا تُتِعِي الْكَافِرِينَ وَالْمُنَافِقِينَ وَدَعْ أَذَاهُمْ وَتَوَكَّلْ على الله وَكَفَى بِاللَّهِ وَكِيلًا اشاد <تصفيق> هو جهنو بي نشتو امي اپنا کے সাক্ষদাতা হিসেবে সুসংবাদী হিসেবে আর সাবধানকারী হিসেবে আর আল্লাহর নির্দেশে জন্য আর উজ্জ্বল আলোক বর্তিকা করে হেনবি আপনি মমিনদেরকে সুসংবাদ দেন যে তাদের জন্য আল্লাহ আল্লাহাল পক্ষ থেকে অনেক বড় ধরনের ফজল এবং করম রয়েছে আর হেনবি আপনি কখনো কাফের আর মোনাফিকদের অনুসরণ করে চলবেন না আর তারা যে আপনাকে কষ্ট দেয় এটাকে আপনি করুন। আল্লাহর উপরে আপনি ভরসা করুন আর আল্লাহ আল্লাহআ আপনার অভিভাবক হিসেবেই যথেষ্ট সুভান আল্লাহ আল্লাহ নবী সাল আলিহিম সারা জীবনে যে কষ্ট করেছেন যে স্ট্রাগল করেছেন যেমান নির্যাতনের শিকার হয়েছেন আল্লাহ যাকে চান তাকে নবী বান করেছি এ কথা বলেছি আল্লাহ নিজে হুব হু ডু ডট সেটাই ফলো করতে হবে আলিফ থেকে ইয়া পর্যন্ত दी मुश्रिक दीबे का मुश्रिके विभिन्न धरण सृष्टि कर पथ के कंठक्रीर्ण कर आल्ला दिन दावा के बाधाग्रस्त करतेमे गा थेमे गाट देू एवं आल्ला भरोसा अग्रसर होते आयातर मध्य आल्लाम भाव নবীর দায়িত্বের কথা বলছেন নবী কে দিচ্ছেন আল্লাহ নবী কি দায়িত্ব নিয়ে আসলেন আল্লাহ বলছেন আমি আপনাকে পাঠিয়েছি সাহেদ করে কিসের সাহেদ আল্লাহ নবী সাল্লু আলাহিম তিনি সাক্ষী দান করবেন সাক্ষী হবেন সাক্ষ্য দান করবেন পারে। আর আল্লাহ সুফানের জন্য সাক্ষী বানাবেন উম্মতের যারা কথা শুনেছে তাদের পক্ষে নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী হয়ে যাবেন নবীর বিপক্ষে যদি আপনি হন নবীর কথা শুনলে আপনার গায়ে যদি জ্বালা লাগে নবীর কথা শুনলে যদি আপনার মনে ভালো লাগে না নামাজিদেরকে দেখলে আপনার গায়ে আগুন ধরে যায় তাহলে আপনি নবীর বিপক্ষে নবী আপনার বিপক্ষে সাক্ষী হবেন কেমন আল্লাহ সেই সুরাত তোমাদের ব্যাপারে সাক্ষী হয়ে যাবে নবী সাল্ল আলাই অনেকে বলবেন আল্লাহ নবী তো চলে গেলেন আমরা খারাপ কাজ করলেও তো কোনো অসুবিধা নেই আপনি নিস্তার পাবেন না এখন খারাপ কাজ করে রেকর্ড করে রাখছেন পানি করে চিৎকার করে মানুষের জিব্বা বের হয়ে যাবে আর আল্লাহর নবী হাওয়াজ থেকে নিজে হাতে খুব হাস্যজ্জ্বল চেহারায় আল্লাহর নবী পানি পান করাতে থাকবেন এক গ্রুপের মানুষ এসে যখন পানি পান করতে চাইবে তারা প্রচন্ড নবী তখন বলবেন ওই লোকগুলোকে দেখতে তো আমার উন্মতের মতো দেখা যায় ফেরেশ ওদেরকে ঠেকাও কেন ব্যাপার কি তখন ফেরেশ তার জানা নেই আপনি দুনিয়া থেকে আসার পরে আপনার দিনকে এরা পরিবর্তন করে দিয়েছিল দুনিয়ার আরাম আয়সের মধ্যে ব্যস্ত ছিল আপনার পথে এরা ছিল না তখন রসুল সাল আলহি ওয়াসাল্লাম তাদেরকে পানি দিবেন না আর বলবেন সোহকান সোহকান তুমি চলে যাও দূরে চলে যাও তাদের নসিবে পানি হবে না কাজেই আল্লাহ সুবাহ আমাদের জন্য দুনিয়াতেও আমরা নবী আমাদের জন্য সাক্ষী যাদেরকে নাল্লাই দেখেছেন নবী কে যারা জন্য দিনের জন্য জীবন দিয়েছে আর যারা বিপক্ষে ছিল আবু জাহাল আবুহাব অথবা রবি সাহেব কথা বলবেন আল্লাহ নবী এরা সব সময় বৃদ্ধাচরণ করেছে ফয়সালা সেখানে হয়ে যাবে রে ভাই কাজে আপনি চিন্তা করে দেখেন আপনি কোন পক্ষে নবীর পক্ষের না কবির পক্ষে। কবি দিয়ে কোনো কাজ হবে না আমরা আজকাল নবীকে ছেড়ে কবি নিয়ে বড় ব্যস্ত হয়ে গেছি মনে হয় কি না কি হয়ে গেছে নাজাত হবে না যতক্ষণ পর্যন্ত না নবী নিয়ে ব্যস্ত হবেন আপনি কাজেই কবি রেখে নবী নিয়ে সবাই ব্যস্ত হন জীবন সুন্দর হবে দুনিয়াও ভালো হবে আখেরা তো ভালো হবে নবীকে ঠিক রেখে যদি কোনো কবির কথা শোনেন নবীর কথার সঙ্গে মিলে ডিফারেন্ট তা না হলে সব কবিরা নবীর বিপক্ষে তাদের কথা শুনবেন না তারা কি যারা মিসগাইডেড হয়ে যায় আল্লাহর কাছে তাদের কোনো মূল্য থাকে না কাজেই আপনি চিন্তা করে দেখেন আপনি কোন পক্ষে নবীর পক্ষের না অন্য পক্ষের যদি নবীর পক্ষে হন তাহলে নবী সাল আলাইহি ও আপনাকে আমাকে অবশ্যই আপনার আমার পক্ষে সাক্ষী হবেন আর আপনাকে আমাকে আল্লাহ রাবুল্লা আলমিন মানুষের পক্ষে বিপক্ষে সাক্ষী বানাবেন কেয়ামতের ময়দানে সেটাও আর বড় আলোচনা নুহ আলহিসাল্লামের উন্মতরা অস্বীকার করবে আর বলবে নুহু নামে কোনো বেটাকে আমরা চিন্তামিনা, আমাদের মধ্যে নুহু নামে কেউ আসে নাই তখন আল্লাহ তালা আমাদের কেউ সাক্ষী বানাবেন নবীর উম্মত হিসেবে কিভাবে সেটা হবে এ আলোচনা আমরা কন্টিনিউ করব তবে এর মধ্যে আমাদের খানিক্ষণের বিরতিতে যেতে হবে পরে আপনাদের সঙ্গে আবার দেখা হবে ইনশাআল্লাহ সালামেজ ও ডিভোর্স ইসলামিক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 देखुन और देख अर्धांगिनी नात्वांगी प्रति रविवार आप रे साए पुन सम्प्रचार सकाल साढ़े नशे पीजी बांगलाय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 स्वागत आलोचन আল্লাহ নবীর দায়িত্ব সম্পর্কে আলোচনা করেছি আল্লাহ রে আল্লাহ করে আমরা কেয়ামতের ময়দানে নু আলাহি সাল্লামের উম্মত নূ আলাহ সাল্লামের দাওয়াত কে অস্বীকার করবে তখন আল্লাহ রব আলমিন আমাদের উম্মতের এক গ্রুপকে নু পক্ষে উইটনেস হিসেবে আনবেন সাক্ষী হিসেবে আনবেন তখন নু আলাই সাল্লামের জিজ্ঞেস করবে যে আল্লাহ না কারণ তারা দাওয়াত পোসাইছেন কিন্তু মানুষ অস্বীকার করেছে তখন তারা আমাদেরকে জিজ্ঞেস করাবে তোমরা জানলে কি করে তখন আমরা বলবো যে আল্লাহ তুমি যে কোরআন নাজিল করেছিলে কোরআনের মধ্যে সোরা নুহ নামে এক সোরা ছিল যেখানে তুমি বলেছো আমরা এখান থেকে জেনেছি তখন নুহ আল্লাহ সাল্লামের কৌমের আর কোন জবাব দেওয়ার কিছু থাকবে না দেখেন শুধু নবী না নবীর উন্মত হিসেবে আপনাকে আমাকে সুনা হাত আল্লাহ সাক্ষী বানাবেন কেয়ামতের ময়দানে তাহলে নবীর প্রথম দায়িত্ব হলো তিনি পক্ষে বিপক্ষে সাক্ষী হবেন জান্নাতের পক্ষে জাহান নামের বিপক্ষে সাক্ষী হবেন আর সুসংবাদ সুসংবাদ কিসের নী নিয়ে এসছেন নাজাতের সুসংবাদ জান্নাতের সুসংবাদ এবং এই দুনিয়ার জীবনে যে সবকিছু শেষ নয় এই দুনিয়ার জীবনে এই যে এভরিথিং ডাজ নট আল্লাহ। তারা জান্নাত কত বড় আল্লাহ নবী বললেন আর দুহাওয়ালী তার থেকে জান্নাত আর বের হয়ে গেলেন জিহাদে শহীদ হয়ে গেলেন জান্নাতে চলে গেলেন সব হান আল্লাহ সব হান আপনারা আলু কথা শুনেছেন কথা শুনেছেন আর আম্মারের কথা শুনেছেন আম্মারের বাবা ইয়াসির তাদের অবস্থা শুনেছেন তাদেরকে যেভাবে নির্যাতন করা হয়েছে সুমাইয়াকে করা হয়েছে। ইসলামের প্রথম সুমাইয়া, সর্বপ্রথম যার রক্তকে আল্লাহ কবুল করেছেন এই উম্মতের মধ্যে তিনি একজন মা তিনি একজন মহিলা তিনি একজন ফিমেল সোমাইয়া রিয়াহ রসুল্লাহ আলহি ও তাদেরকে সুসংবাদ দিয়েছেন আল্লাহ রসুলের সুসংবাদে তারা সবর করেছেন কি বলেছিলেন আল্লাহ বংশরা সবর ওয়াদা হলো জান্নাত আল্লাহ রবুল্লা আলম তোমাদেরকে জান্নাতের ওয়াদা করেছেন এই জান্নাতের সুসংবাদের কারণে বেলালের বুকে যখন পাথর চাপা দিয়ে রাখা হয়েছে আর তপ্ত বালির মধ্যে রেখে দেওয়া হয়েছে আর উঠের পিছনে বেঁধে দিয়ে যখন তাকে টেনে হেসলেন নিয়ে যাওয়া হয়েছে শুধু তার মুখ থেকে উচ্চারিত হয়েছে আগুন থেকে না আর জান্নাতের সুসংবাদ এই সুসংবাদ নিয়েই তোর আলাই এসেছেন আল্লাহ নবী যদি না আসতেন আমাদের জান্নাতে যাওয়ার কোন আশা থাকতো না আল্লাহর নবী যদি আগমন না ঘটত তাহলে জান্নাতের সম্পর্কে আমরা জানতে পারতাম না কেয়ামত সম্পর্কে জানতে পারতাম না আর আমরা সৌভাগ্যবান আমার ভাইরা আমার বোনেরা তাহলে রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে সুসংবাদ দানকারী হিসেবে আল্লাহ পাঠিয়েছেন আল্লাহর সাল্লাহ আলাইসাল্লাম ও যখনই কোন ডেলিগেশন পাঠাতেন দাওয়াতি কাউকে পাঠাতেন তখন আল্লাহ জন্য কঠিন করবে না তোমরা সুসংবাদ দাও ডু নট পুট পিপুল থেকে লোকজনদেরকে সরিয়ে দিবেনা মানুষদেরকে দূরে সরিয়ে দিবে না আরো বিস্তারিত আসবে তাহলে আলি ওসাল্লামকে আল্লাহ মুবাসির তবশির বিশারা সুসংবাদ দাতা হিসেবে পাঠিয়েছেন আল্লাহর সুসংবাদ তিনি দিয়েছেন জান্নাতের সুসংবাদ তিনি দিয়েছেন নিয়ামতের সুসংবাদ তিনি দিয়েছেন তিনি বিজয়ের সুসংবাদ তিনি দিয়েছেন। আপনি পাবেন অবশ্যই রিল মোমিনদেরকে আপনি সুসংবাদ দিন আর মুমিনদের তো দুনিয়াতেও সুসংবাদ আখেরাতেও সুসংবাদ দুনিয়াতে মোমিনদের যারা ছিল রাখাল রাখাল যারা পালক। যারা বলতেন কন্যা ইসলাম আমরা জাহিলি জামানার জাহেলি লোক ছিলাম আল্লাহ রব আলমিন আমাদেরকে ইসলামের মাধ্যমে ইজ্জত দিয়েছেন ইজত খোঁজে নন মুসলিমদের কাছে গিয়ে আল্লাহ তাদেরকে এই জন্য ঘরে বাহিরে দিনে রাত্রে বেহিজ্জি বেহিজ্জি বেহজির সীমা নেই পরাজয় পরাজয় পরাজয় ডিফিট ডিফিট ডিফিট এর তাহলে। আল্লাহ রসুল্লা শুধু ঝাডের দিয়েছেন তা না পৃথিবীতে কর্তৃত্ব দিয়েছেন এবং সুন্দর করে সুরসফের মধ্যে আল্লাহ বলেছেন ওয়া তো وابشرل المؤمنين ও দেখেন ওখানে অবশрил মুমিন সুবহানাল্লাহ ওয়া উখরাতু হিবونها আর এই মুমিনরা একটা জিনিস তোমরা ভালোবাসো সেই জিনিসটার কথাও বলে দেই তার সুসংবাদ মুমিনদেরকে দাও সেটা কি নাসরুম মিনাল্লাহ আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসুক এটা তোমরা খুব পছন্দ করো ওয়া ফাতহুন ক্বারিব আর তোমাদের ইমিডিয়েট ভিক্টরি হয়ে যাক ইমিডিয়েট বিজয় তোমাদের হোক সেটা তোমরা খুব পছন্দ করো সাল্লামের আগমন ঘটেছিল এবং রসুল্লাহ আলিহি ওসাল্লাম এসেছিলেন আল্লাহ নবীর দুই নম্বর দায়িত্ব তিন নম্বর দায়িত্ব নজির করে এনজার করার জন্য ওয়ার্নিং দেওয়ার জন্য সাবধান করার জন্য মনে হতো যেন তিনি কোন সৈন্য বাহিনীকে সাবধান করছেন দেখেন রসুল্লাহ আলহিহিসাল্লাম কোন সময় চান নাই যে মানুষেরা জাহান নামে চলে যাক মানুষদেরকে জাহান নাম থেকে বাঁচায়ে কিভাবে জান্নাতে নেওয়া যায় তার জন্য জীবন করতে নবী আর জাহান নাম থেকে মানুষদেরকে সব সময় ভয় দেখিয়েছেন করেছেন। শেষ করার আগে আমি আপনাদের উদ্দেশ্য সামারাইজ করি আল্লাহ রসুলের তিনটা দায়িত্ব আমরা এই আয়াতের মধ্যে আয়াত নম্বর 45 পেলাম এক নম্বর দায়িত্ব হলো আল্লাহ রসুল সাক্ষ্য দানকারী সাক্ষী হিসেবে উইচনেস হিসেবে এসেছেন দ্বিতীয়ত হলো সুসংবাদ দানকারী জান্নাতের এবং বিজয় সুসংবাদ দাতা হিসেবে আল্লাহ নবী এসেছেন এবং সাথে সাথে তিনি জাহান নাম থেকে সাবধানকারী হিসেবে পৃথিবীতে এসেছেন আসুনের এই তিন কোয়ালিটি থেকে আমরা শিক্ষা নেই আর আমাদের জীবনকে সুন্দর করি রবুল আলমিন যেন আল্লাহনবীকে অনুসরণ করার তৌফিক আমাদেরকে দেন আবারও আপনাদের সঙ্গে দেখা হবে ইনশা আল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লা ও বারকাত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 থ্রি জিরো ডবল জিরো এইট থ্রি সুইফি টাকা ট্রান্সফারের জন্য কল করুন টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন অ্যাডমিনেট আপনার দায়িত্ব পালন করে পুরস্কার নিশ্চিত করুন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 প্রতি রবিবার সন্ধ্যা সাতটায় আপন সম্প্রচার সকাল এগারোটায় বাংলাদেশে দেশে বিশ বাংলায়